الحمد لله الحمد لله نحمده ونشطعيه ونشتغفره ونعوذ بالله من شرورنا منكسنا ومن من يهده الله فلا مضل له و ما هي قل هو كلام هذيا لا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمد نبينا محمد صلى الله عليه وسلم أرسله الله بالأرض بشيرا ونذيرا وداعيا إلى الله وفراجا فقد قرأنا الله تبارك وتعالى في كلام مكيد أعوذ بالله من الشيطان الرحيم بسم الله الرحمن الرحيم مثل جلمة كشجرة طيبة أصلها ثابت, أصلها ثابت وفرعها في السماء تطيبت لها كل حين بإذن وقال رسول الله صلى الله عليه وسلم التقوى هنا قال الله تعالى أعدت للمتقين برشرة ياللهما على محمد وعلى آل محمد كما خليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما عبرت على إبراهيم وعلى آل إبراهيم حميد مجيد <تصفيق> فقصد مش الليلة الكرام ماهي আর মাত্র দেড় মাসের কিছু সময় বেশি বাকি আছে আগমন উপলক্ষে সারা বিশ্বের সমস্ত ওমেন মুসলমান প্রস্তুতি গ্রহণ করছে সাথে সাথে वसाय बड़ण प्रस्तुति ग्रहण कर तरह व्यवसाय बिराट बड़ उन्नति ता अर्जन करते सारा बचर दाम पब्लिक रमजानी सब आदाय तक उद्योगी আল্লাহ রব্বুল আলমিন মাহে রমজান পর্যন্ত আমাদের প্রত্যেককে পৌঁছার তৌফিক দান করে সহ তবে মাহের রমজানের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করার জন্যে সরকার পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি কিন্তু এ পর্যন্ত বাংলাদেশ সরকার যে পাঠিয়ে আসুক না কেন কেউই তেমন একটা সফল হতে পারে আল্লাহ তাদেরকে তৌফিক দান করে শুরু করে নামি মাহের অঞ্জান আসতেছে আমরা মুসলমান আমরা ইমানের মতো একটি দৌলত আমাদের অন্তরে বহন করে চলছি একজন মোমেন আর একজন হিন্দু কাছের বা ধর্মের সাথে শারীরিক গঠনের তেমন কোনো পার্থক্য নাই বিশেষ করে বর্তমান তেমনায় আমরা পোশাকে আশাকে ভেজভূষায় অনেকটা তাদের মতেই একজন হিন্দু আর একজন মুসলমানের মাঝে পার্থক্য করাটা অনেক সময় কঠিন হয়ে যায় কিন্তু তারপরেও सलमान और एक हिंदू पार्थक्य मानवी पार्थक्य अर्थगत पार्थक्यर अंतर आरो अंतर आंतु एक मुसलमान तर अंतरे स्थान दिए তার অন্তরে বিশ্বাস স্থাপন করেছে আখেরাতের প্রতি তার অন্তরে বিশ্বাস স্থাপন করেছে কবরের প্রতি তার অন্তরে বিশ্বাস স্থাপন করেছে সমস্ত আম্বেক মুসলাতামের প্রতি জান্নাত এবং জাহান্নামের প্রতি কতগুলি বিশ্বাস মুসলমান তার অন্তরে নিয়েছে আর বিধর্মী বা হিন্দু সে তার অন্তরে এই বিশ্বাসগুলি নেয় নেয় যদি একজন হিন্দু যদি লম্বা যুবা করে মাথায় টুকি করে পাতনি পরিধান করলি সাল্লামের জমানায় কাছের দেরও পোশাক ছিল লম্বা কারণ আরব দেশের পোশাক হিসাবে লম্বা যুব্বা এবং তারা প্রকৃতি এবং স্বভাবের অনুবায়ী তত্ত্ব হিসাবে रसुल्ला আবু তাহলে আবার টাকা সম্পর্কে আবুল আহ তার আত্মীয় স্বজন এবং আকৃতি ভেশভূষা সব এক থাকার পরেও একজন মুসলমানের মানে তারা কখনো করতে পারে রসুলের সাথে যে তিনি সবচেয়ে কম মর্যাদাপূর্ণ স্বাভাবিক তার যে মার্কা তারাও পৌঁছতে পারবে না একজন হিন্দু করত বা যদিও তার আফলাপ উন্নত হয় যদিও তার চরিত্র উন্নত হয় যদিও তার ব্যবহার করা সুন্দর হয় যদিও তার লেনদেন খুব সুন্দর হয় যদিও সে মানব সমাজে খুব ভালোভাবেই মানে উঠা বাসা করছে এবং ঠিক আছে আমরা যে ইমান অন্তরের ভিতরে লালন করতেছি ইমানটা এমন মূল্যবান বস্তু এবং এটা এমন গুরুত্বপূর্ণ একটি বস্তু যে বস্তুটা মূল্যবান বিক্রিও হয় না কিনাও যায় না তাহলে কি এটা অর্জন করতে হয় এটা অর্জন করতে হয় আর আমরা যে কালী মা এই অন্তরের ভিতরে স্থান দিয়েছি সেই কালেমার আল্লাহ কিংবেশু আল্লাহার কলকাতা পবিত্র কালাম এস করেন কালেমা এ كلمة طيبة فرنك شبهي بللتو كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم كلمة شابت أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً মুসলমানের দাম নাই আল্লাহ বলতেছেন তৈর দৃষ্টান্ত হলা রাতিন তৈরিন একটি উত্তম গাছের সাথে এটা কেমন যেন সে তার অন্তরের ভিতরে একটা গাছ রোপণ করছে गास करा और शेही गासेर शिकर जाए, जाए, बोलते से चले जाए गए गाचना मजबूत हो आल्ला गा मजबूत हो गा शाखा बेड़े ब আর লম্বা হয় না ঠিক না আর লম্বা হয় না কিন্তু আল্লাহ বলছেন যে কালিমায় তাই গাছের মতো ওই গাছটার শিকড় চলে গেছে তলদেশে তার ফলে গাছের গোড়া বড় মজবুত হয়ে গিয়েছে এবার গাছ তার শাখা পোষা প্রসারিত করতে করতে উপরে উঠতে উঠতে আসমান পর্যন্ত পৌষেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ সপ্তম মুসলমান গাছ রোপণ করছে তার অন্তরে তার শাখা পশে গেছে আসমানি আল্লাহর দরবারে পৌঁছে গেছে আল্লাহ বলতেছেন তুতি উকুলা এই গাছের শাখা প্রশাখা শুধু আসমান পর্যন্ত পৌঁছে গেছে তাই নয় এই গাছটা সর্বদাই তার গাছ দিন রোপণ করেছে তাকে সর্বদাই গাছ ফল দিতে থাকে কিরকম ফল দেয় ফল যেগুলিতে সব আলোকিত ফল সোহান আলোকিত ফল ওই গাছের ফল দেওয়ার কারণে আজকে আমরা জুমার ওই গাছের ফল আজকে আমাদের জুমার ওই গাছের ফল ফজরের নামাজ ওই গাছের ফল এই আম্বার দিনিয়াসের জামে মসজিদের নির্মাণ কাজ বলে তোহানা ওই গাছ ফল দিয়েছে যার ফলে পকেট থেকে টাকা খরচ হয়েছে ওই গাছ ফল দিয়েছে তো আজান হয়েছে মহাসিনের আজান শুনে মসজিদের দিকে দৌড় মেরেছে ওই গাছ ফল দিয়েছে তো ঘুমে এরপরে ঘুমিয়ে দিব কঠিন ঘুমে কিন্তু মহাসদিন সাহেব বলেছেন আসলাম অর্থ কি ঘুম থেকে বলেন না কেন ঘুম থেকে নামাজ এই মিছিল যখন শুরু করেছে ত্যাগ করে দৌড়ে গিয়েছে উঁচু করেছে ওই গাছটাকে বল দিবে সে পরোপকার করবে ওই গাছটাকে ফল দিবে সে সত্য কথা বলবে সৎ চলবে এইগুলি সব ওই গাছের ফল সুহানা गाचर सबसे बड़ फल पा से आखेराते सबसे बड़ा फल आखेराते मृत्युर साथे साथ आगे गाचर फल नहीं आस शत लक्ष लक्ष फिर कबल भरे गाचर फल आसमे तसर माधानी फल आस फल आसबर जानना भितर तो फल आ এই কালে মা তো অন্তরের ভিতরে আছে না ইনশাআল্লাহ আছে না ইনশাআল্লাহ মুসলমান এই লাহেলা পাঠ করে তুমি কি হয়ে গেলাম তুমি চিরস্থায়ী জাহান্ন থেকে মুক্তি লাভ করলে এই মুসলমান তুমি মজবুত করে ওই গাছ থেকে তোমার জাননাতে তত বেশি স্থায়িত্ব হয়ে যাবে মরার সাথে সাথে তোমাকে জান্না দিবে মুসা নবী আলুসালাম আল্লাহ সাথে যে সমস্ত নবীরা একটু তর্ক করেছেন একটু কঠিন কিছু কিছু দাবি করেছেন তার মধ্যে মুষা অন্যতম মুষা নাসরবান না এই মুষাই কিন্তু এই মুষা নদী ফিরিয়ে দিয়েই পঞ্চাশক্ত নামাজকে পাশ করছে নাকি বলে সময় বলেন মেয়াজে কোন সময় মেয়ারে নামাজ এ বারবার ফিরিয়ে দিছে পল্লবী বলেন না কেন পল্লবী মুষা নদী বারবার ফিরিয়ে দিছে আমার উন্মতকে আমি পরীক্ষা করেছি কিন্তু আমার উম্মত ফেল করেছে অতএব হে নবী মোহাম্মদ আশীর নবী আশির উন্মতের দেহ দুর্বল হবে তাদের শক্তি দুর্বল হবে অতএব কারণে পঞ্চাশ নামাজ তারা আদায় করতে পারবে না দৈনিক দাও কমাও কমাও কমাও কমাও শেষ পর্যন্ত যারা পড়ে না অভ্যাস নেই তাদের জন্য কঠিন কি কঠিন না আল্লাহ বলেন এই নামাজ যাদের অন্তরের ভিতরে ঘোষ আছে যাদের অন্তরের ভিতরে আল্লাহ ভিরু এই ভাব আছে আল্লাহকে যারা ভয় করে তারা ছাড়া সকলের ব্যাপারে সকলের কাছে এই নামাজটা বড় কঠিন কাজ নামাজ আরো কঠিন কাজ বড় আরো আরো বেশি কষ্টকর কাজ কিন্তু মানুষ করে ফেলে ডিজিটাল টাইমে আগের নয়টায় অফিস এখনো তো নয়টাই আছে কিন্তু এখন অ্যানালক টাইমে তো আটটাই যেতে হয় আগে তো সকালবেলা যারা চাকরি করে তাদের কোন টাইম টেবিল নেই রাত দশটার সময় ডিউটি করে যায়কি যায় না যাইকে যায় না এই কয়েকদিন আগে যে একটা হিন্দু লোক এখানে নিহত হইলো দেখছেন না আপনারা এই যে দুই তিন দিন আগে একটা হিন্দু লোক এখানে নিহত হলো এই লোকটাও তো ফসরের আজানের সময় উঠে রওনা করছে যখন আপনারা মসজিদের দিকে আসতেন তখন হিন্দু লোকটা তার ব্যবসায় ব্যবসায় নিউ মার্কেট রা করছে টাকা পয়সা ছিল কিন্তু সেও তো আরো কঠিন একটা কাজ করার জন্যে উঠেছে সকালবেলা কিন্তু আমরা মুসলমান সকালবেলা উঠে মসজিদে আসতে পারি না ওটা ব্যবসা করার জন্য দৌড়মার্গ যাই হোক ভাগ্যে তার নাই তার শেষ করিন কি এখানে কোথায় কি হয়েছে না হয়েছে আমার কাছে এখন পর্যন্ত নতুন কোন খবর আসে নাই মনে আমি কয়েকজনের কাছে জিজ্ঞেস করছি কেউ কিছু বলতে পারে না কে মারলো কি হলো না হলো কোন হতিস নাই এইভাবে তো মানুষ শেষ হয়ে যায় যাই হোক তো বলতেছিলাম এই ইমান্লাহ বলেন অন্য নবীর রসুল্লাহ করে নেয় উসা নদী বলতে আল্লাহ আপনি আমার কিছু কালে না দেন আমি আপনার জিকির করবো ছোট্ট বাক্য আপনি শিখে দেন এই বাক্যটা দিয়ে আমি সর্বদা আপনার নাম চব আহ বলতেছেন করো এটাই আমার অজিফা এটাই তোমাকে আমি দান করলাম আল্লাহ নবী মুসা বলতেছে আপনার সব তো লা তোলা ইহা পাঠ করে আমি তো স্পেশাল কিছু কালেমা চেয়েছি আপনি স্পেশাল কিছু কালেমা আমাকে কেন দেন না যে এই কালেমাগুলি আমি একা করবো আর কেউ পড়বে না আল্লাহ জানো না তোমাকে আমি কত মর্তব্যপূর্ণ কালেমা দিয়েছি এই কালেমা তোমার কাছে পুরাণ মনে হয় বুঝি এই কালেমা তোমার কাছে মনে হয় ছোট কিন্তু আমি আল্লাহর কাছে এই কালেমা ছোট না আল্লাহ বলতেছেন লাউ এই কালিমা শরীফটা যদি এক পাল্লার ভিতরে রাখা হয় লাউ টু এ কালিমা তু কালিমা এবং আসমানের মাঝে বা কিছু আছে সব যদি তারি পাল্লার এক মিত্তিতে রাখা হয় আর ওই কালেমা শরীফ যদি আরেক মিত্রিতে রাখা হয় এই কালেমার পাল্লাই ভারী হয়ে যাবে মুসলমান তিনলানা তোমরা কারা তোমার অন্তরের ভিতরে কি কালেমা তুমি বহন করতেছ যেই কালেমা দুনিয়ার কোন ওজন মানে বস্তু দ্বারা যন্ত্র দ্বারা যে কালেমার ওজন করতে পারবে সুলহান তবে কালেমা যেই পরিমাণ ফল দেয় বোঝা যাবে যে কালেমাটা সেই পরিমাণ ভারী হইছে খরে নামাজে জোরে আছরে মাসিদে এসায় আবার তাহাজ নামাজে আবার নকল নামাজে আবার আউয়াবিন নামাজে আবার কাস নামাজে রমজানের রোজা আবার ছয় রোজা আবার প্রতি মাসে তিন চার রোজা আবার সোমার বৃহস্পতিবারের রোজা এই সমস্ত আমল যত যার বাড়তে থাকবে বোঝা যাবে তার কালে মা তত বেশি ওজনদার এবার কালে মা নিজে তের মা পাতায় কালে নিজেরটা নিজেই মাপা যায় যে আমি কি পরিমান সেই পরিমানে কালেমা দামে কালেমা সেই পরিমাণ ওজন দানা নাই তাহলে কালেমাটা থাকার কারণে মুসলমান আমি আর এই কালেমাটা না থাকার কারণে ওই যে বেতারায় মারা গেল হিন্দু সে হিন্দু এই কালে মা থাকার কারণে আমি জান্নাতি বলে বলেন সোভান এই কালে মাটা না থাকার কারণে ওই লোক জানান কেউ যদি বিশ্বাস করে যে ভাই মুসলমান আর হিন্দু বৌদ্ধ আর খ্রিস্টান এটা কোন ব্যাপার না ভালো কাজ করে যেতে পারলে আছে সবাই নাজাত পাবে এই কথাটা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ কেউ যদি ভালো কাজ করে তাহলে সে যদি বিধর্মী হয় তার যদি কিছু প্রতিদান দেওয়ার দরকার হয় সেই প্রতিদান আল্লাহ দুনিয়াতে দিয়ে দেবেন আখেরাতে তাদের কোনো কোন একমাত্র নাজাক পাবে মুসলমান বর্তমান জমানায় আমাদের নবী আসার পরে সব ধর্ম অচল হয়ে গেছে ওইগুলির উপরে এখন আর থাকা যাবে না অন্য কোনো নবীর ধর্ম মানা যাবে না হিন্দু বুদ্ধ হিন্দু খ্রিস্টান তো এই মানে হিন্দু বুদ্ধ তো এটা বাত বাতিল আমরা মুসলমান হয়েবোনা হ্যাঁ সুদ খাওয়া যাবো না ঘুষ খাওয়া দেব না ব্যাংকের টাকার সুদ উ শুল্ক সুদ খাওয়া যাব না ইত্যাদি ইত্যাদি মুসলমান যদি না হইতাম নাজমুল্লাহ তাহলে তো অবাধে সব কিছু আমি আপনি মুসলমান হন আর না হন ওরা গরু খাইবো না ঠিক ঠিক না ওরা গরু খাইবো না হ্যাঁ ওরা মুরগি খেবো না যেটা জান জীব হত্যা আমি একদিন উত্তরা দেখেছিলাম অফিসে আমার পাশে একদম পিছনের পাশে দুজন দুজনের একটা একটা করে হাত মনে হয় ডাইন হাতে একটা করে এরকম ব্যাগ বান্ধা বলার মধ্যে পয়টা দেওয়া এই ডাইন হাতে একটা ব্যাগ বান্ধা আবার ব্যাগের উপর যে মানে আপনার ভিতর থেকে উপর থেকে বোঝা যাচ্ছে যে এখানে উনি সারাদিন করে চিক করে হ্যাঁ তসবি থাকবে মানুষের দেখায়বো না তসবি ধরতেছে এখন আমার খুব কৌতোহ যাবে রহস্য উদঘাটন করতে হবে ব্যাপারটা বারবার খারি তাকাই কিন্তু কিছুই পাই না পরে দেখি যে ব্যাগটা হঠাৎ করে এক জায়গায় ফাঁক হয়ে গেছে এত বড় বড় টানা তিকতাম আবার এখানে ওরা যে নাকি এইগুলি দিছে আমি যোগ দিয়ে দিয়ে বিলকুল মিলাইতে পারি না যেই লোক এইগুলি এরকম হাত আমি পরে জিজ্ঞেস না করেই পারলাম না যে ভাই কিছু মনে করবেন না বলেন তো আসলে আপনার এই হাতটা নড়ে কান বলে আমি হিকির করতেছি যোগতেছি হরে রাম হরে কৃষ্ণ হরে রান প্রতি বছরে প্রতি বছরে একবার না দুইবার বললো উড় শেখান থেকে তারা এগুলি আমাদেরকে দিছে রিপু দমন করতে হবে তারপরে জীব হত্যা মহাপ আমরা ওইখানে মুড়ি ধার পর থেকে ওরা মুড়ি ওইখানে মুড়ি ধার পর থেকে গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস মাছ যত ওরা শুধু তরকারি খায় আর ডাইল খায় যেগুলির ভিতরে কি নাই জান নাই। আবার ওরা মাঝে মাঝে পারে মুসলমান দেখে পোকা জাতি আল্লাহ যেটা মালদারে দেখায় না আর নিজেরা জবাই করে খায় ওদের ভিতরে একটা গ্রুপ আছে যদি গরু মরিয়া যায় অথবা মুরগি মরিয়া যায় এটা যেহেতু তাদের খোদায় মারছে বা তাদের দৃষ্টি ভগবানে অর্থাৎ কারণ এটা আমার জন্য হালাল ভগবান যেটা মারছে ওটা আমার জন্য হালাল আর আমি নিজে মারা জীব হত্যা মহাপ অর্থাৎ কারণে কোন ভাবে জীব জবাই করে হোক অথবা যেমনি হোক এটাকে খাওয়া যায় না দেখেন এই বাতিল বাতিল কথাগুলির ভিতরে তাদের কত সাধনা এই ব্যাপারে গরু কোনো বস্তু খায় না কোনো মাছ খায় না তা আমি বললাম যে কত বস্তু আনছে সাধনা বললাম হরে রাম হরে কৃষ্ণ তসবি ধরতেছে তা আবার দেখলাম যে এখানে একটা সাক্ষী আছে কয়েক দানার জন্য এই তসবিটা তাদের একশো আঠাইশ দানা এত বড় বড় দানা এক একটা মনে হয় যে ছোট ছোট গোলালুর মতো দানা যে সাধনা করে যাচ্ছে কিন্তু বলে এরা যত আমল করে যত ভালোই দেখা যায় কেন দেখা যায় না কেন আমি এদের আমল কাল কালকে ময়দানে সামনে উপস্থিত করব। এই আমল গুলাকে আমি মরিচিকার মতো আর ধুলিকোনার মতো বাতাসে উড়ে দিব কাদের আমল উড়িয়ে দিবে তারা দেখতেছে যে আন্ন হোম্যাস পাব না আন্ন হম এসেনা শোনা তারা দেখতেছে খুব সুন্দর সুন্দর আমল করতেছে ভালো ভালো জনকল্যাণমূলক কাজ করতেছে কিন্তু এই কাজের কোনো প্রতিদান কোন প্রতিফল তারা পাবে মাটিতে শুয়ে আছেন রসুল পার্শ্ব পরিবর্তন করলেন ঘুমের ধরে। আল্লাহর আল্লাহর নদীর খলিফা তার সম্পর্কে শ্বশুর ওমর রদিউল্লাহ দেখতেছেন রসুল্লাহ সন্দুল্লাহ আলি সাল্লামের যেই পার্শ্বটা এতক্ষণ পর্যন্ত বিছানার সাথে লাগানো ছিল সেই পার্শ্বটার ভিতরে খেজুর পাতার কাটাইয়ের দাগ পড়ে গেছে ওমর রদিয়াহুতাল সাথে সাথে জেগে গেলেন এই ব্যাপার উমর তোমার মন খারাপ কেন তোমার দিল খারাপ কেন কেন তোমার চোখের পানি পরে বলতে শুনি আর হাবির আপনি और रोम का मुश्रि के स्वीकार करे रथ के स्वीकार करना तीस स्वीकार करे कि उचु उचु पालंगे ता बसबे कराम तीवन गुली के काटाइए और जान बाक शर भरे खेज फतारे गेसे আল্লাহ নবী বলতেছেন মোর কান্দনা কান্দনা দুনিয়ার জীবন অল্প দিনের মাত্র এই দুনিয়ার জীবনে একটু কষ্ট করে যাও কিন্তু এই কথা ভালো করে জানো মোর তারা যত সুখ আর শান্তি আছে সব সুখ আর শান্তি তারা দুনিয়াতেই ভোগ করে যাবে ওলা ইসলাম আখের আছে তাদের কোন পাওনা বলছে কিছু নাই আখের আছে তা কিছু পাবো সব মুসলমানই পাবে বলেন তো এই জন্য মুসলমান আমাদের ইন্নয়নের বলে বলিয়ান হয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে বিশাল কি বলেন আজকে আগে যদি কিছু পেতে হয় তাহলে দুনিয়াকে একটু ছাড় দিতে হবে একটু কষ্ট করতে হবে একটু মনের সাথে যুদ্ধ করতে হবে নাকি বলেন করতে হবে একটু বন্ধুর সাথে সাথে যুদ্ধ করতে হবে না এইভাবে চলা যায় না এইভাবে আর চলতে যাওয়া যায় না এভাবে অবাধে ডিসলাইনে টিভি চালানো যাবে না এভাবে আপনার নামাজের সময় বসে বসে খবর দেখা যাবে না নামাজের সময় ঘুমানো যাবে না এইভাবে আমরা অনুশীলন করে যদি যেতে পারি তাহলে ইনশা আমার আপনার প্রত্যেকের জন্যে জন্নতুল ফেরদাউস অপেক্ষা করতে ইনশা আল্লাহ আল্লাহ সবাইকে জন্নতুল ফেরদাউসের অধিবাসী হওয়ার টফিক দান করে ও আপনি রব্বিল